بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا من من دعائنا الله وعمل صالحا وقال إنني من المسلمين كتاب الله دستوري وخير ال... خلق اسوتنا بسنته جلى نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستور وخير الخلق اسوتنا بسنته جلى كتاب الله دستور وخير الخلق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 وخير الخلق يعرفنا تعالينا على الاحقاد مع المخطئ تسامحنا تنافسنا بحفظ الاي وهذا ما يميزنا يميزنا كتاب الله بسم الله الرحمن الرحیم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلین نبينا محمد وعلى آله وصحبه اجمعین ام آبان فقد تار المولف وحفظه الله تعالى بابون في أحکام الآذان والإقامة الآذان في اللغة الإعلام وفي الاستلاح التعبد لله تعالى بالإعلام في دخول وقت الصلاة بذكر مخصوص بذكر مخصوص আমাদেরকে তার ইবাদত বন্দীর জন্য সৃষ্টি করেছেন তহদের পরে সবচেয়ে বড় সুন্দর ইবাদত হচ্ছে পাঁচ অক্ত আর তারপরে অন্যান্য সন্নত সাথে জড়িত বেশ কিছু বিষয় রয়েছে তার একটি হচ্ছে আজান আর একটি হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আজান এবং একামত সম্পর্কে লেখক বলছেন বাবন ফি আহকামিল আজান ওয়াল একামা এই অধ্যায় হচ্ছে আজান এবং একামতের বিধিবিধান সম্পর্কে প্রথম আজানের শাব্দিক অর্থ কী শরীয়তের পরিভাষায় আজান কাকে বলে আজানের সংজ্ঞা কি একামতের শাব্দিক অর্থ কী একামতের সংজ্ঞা কী একামত কাকে বলে আর তারপরে আজানের দলিল করানিকডিমের দুটি আয়াত পেশ করা হয়েছে তারপরে আজানের নিয়ম তরিকা পদ্ধতি ইত্যাদি আরও এর সাথে সম্পর্কিত যত মাসাইল রয়েছে বর্ণনা করা হয়েছে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 অফিল ইস্তলা আর শরীয়তের পরিভাষায় আজানের সংজ্ঞা হচ্ছে আত্ম আব্বদে তা আল্লাহলে সলাতে মোহন আল্লাহ এবাদত করা সলাতে ওক্ত প্রবেশ করা সম্পর্কে ঘোষণা করে বিশেষ বিশেষ জিকির দ্বারা বিশেষ বিশেষ জিকিরের বাক্য দ্বারা যে বাক্যগুলি নবী মোহাম্মদ রসুল্লাহ শিখিয়েছেন আজানের দ্বিতীয় একটা সংজ্ঞায় বিষয় হচ্ছে যে জ্ঞাত করা মানুষকে জানানো কি সম্পর্কে নামাজের রক্ত শুরু হয়েছে প্রবেশ করেছে সম্পর্কে আপনি নিজের বাক্য দিয়ে জানাইতে পারবেন না বরং নির্দিষ্ট কিছু বাক্য রয়েছে যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনা জেকির হ্যাঁ যাতে তকবীর আল্লাহের জেকির তাহরিল্লা ইরাহ আল্লাহ আল্লাহ রহাদানিয়তের শাহাদ দেওয়া আসাদ আল্লাহ ইরাহিল্লা আল্লাহ সাক্ষ্য প্রদান করা আসাদ আল্লাহ মাহমুদ রসুল রসুল্লা সাল্লা ইসলামের রিসাল আতের তার সাক্ষ্য প্রদান করা এগুলি হচ্ছে সব इछड़ा सलतर आहवान करा हैया हैयालाफा मुक्तर सफलतार्ज डाका एगली हे विशेष विशेष रेखिर जे वाक्यगुलिरमे आप नाम रक्त प्रवेश सम्पर्केाते हैं इटी हे इबादत ये आजान संज्ञा एकामत কোন কিছু বাঁকা সোজা করছেন আকাম তো আমি সেটাকে সোজা করলাম অথবা দাঁড় করলাম বলছেন যে একামত শব্দটি হচ্ছে আকামী কোনো কিছুকে কে করানোর মাসদার আরবি গ্রাহমারে এদা যা আল্লাহ মুস্তকিমান যখন কোন কিছুকে কে সোজা করা হয় তখন বলা হয় আকাম শব্দটি বলা হয় বলে শরীয় আল্লাহ আল্লাহ পাখের এবাদত প্রকাশ করা তাহলে একামতটি হচ্ছে আল্লাহ পাখের এবাদত বাচনিক এবাদত বিল এলাম বিল কিয়াম এলা সালাতে নামাজের জন্য দাঁড়ানো সম্পর্কে জানিয়ে দেওয়া আর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যে নামাজ এখন দাঁড়িয়ে গেছে শুরু হয়ে গেছে এই সম্পর্কে জানিয়ে দাও আজান আর একামত পার্থক্য কি আজান যে নামাজের অক্ত প্রবেশ করেছে এটা জানানো আর একামত মানে নামাজের অক্ত নয় নামাজ শুরু হয়ে গেছে নামাজের অক্ত শুরু নামাজ শুরু হয়ে গেছে এ সম্পর্কে জানানো বেজিকির মক্সুর সিন বিশেষ জিকির দ্বারা বিশেষ জিকির দ্বারা আজানো হয় বিশেষ জিকির দ্বারা একামত হয় তাহলে পার্থক্য বলা শুরু হয়েছে বা দাঁড়িয়ে গেছে এই সময়টা সম্পর্কে জানিয়ে দেওয়া কে কি বলা হয় একামত বলা হয় আজান শুরু হলো কখন মক্কাই না মদিনে মক্কায় নামাজ ফরজ হয়নি নামাজ ফরজ হয়েছে তাই না কিন্তু আজান বিধান মক্কায় আসেনি তো ফরজ নামাজ হইতো জি আজান শুরু হয়েছে মোদিনে এসে প্রথম হিজরিতে বলছেন ওকাল সরিয়াল আজান ফানাতিল উল আলী হিজরত নবিয়া নবী মোহাম্মদ রসুল্লাহাম হিজরতের প্রথম বছরে আজানের বিধান নাজিল হয়েছে ওয়াস মাসুইয়াতেহি কেন এই আজানের বিধান আসলো মদিনা এসে একসাথে ফরজ নামাজগুলি আদায় করার সুযোগ আসলো কারণ এখানে মুসলিম হ্যাঁ মুসলিমদের ক্ষমতা বেশি এখানে যদিও কাফের মুশিক ছিল মুনাফেক ছিল তারপর ইয়াহুদিরা ছিল কিন্তু এখানে মুসলিমদের মুসলিমরা এখানে স্বাধীন ক্ষমতা তাদের হাতে আর সুতরাং এখানে জামাতবদ্ধ নামাজ পড়ার সুবিধা আছে স্বাধীনতা আছে পক্ষান্তরে মক্কায় নামাজ ফরজ হইলেও জামাত করে নামাজ পড়ার স্বাধীনতা ছিল না নিরূপায় এক এক লুকিয়ে নামাজ পড়াতে হবে হ্যাঁ একসাথে জমা হওয়া যাবে না সুতরাং একসাথে যখন জমা হওয়া যাচ্ছে না তাহলে আজানের প্রয়োজনও করে না তাই না এই জন্য মক্কাতে আজানের বিধান আসেনি আজান যে শরীয় আসল এর কারণ হচ্ছে ঘড়ি দেখে জেনে নেব হ্যাঁ আজকাল মানুষ সূর্য দেখতে পাক আর না পাক ঘড়ি দেখে বুঝতে পারছে যে কখন কত টাইম হলো কখন কোন নামাজের সময় শুরু হয়েছে আর শেষ হচ্ছে জানতে পারছে কিন্তু তখন না তো বুঝতে পারবেন মা রে ফুল আউকাতে আলিহিম যখন সাহাবাই কেরাম জন্য এই নামাজের সময়গুলি জানা বড় মুশকিল হয়ে পড়লো তাড়ু তখন তারা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 আরেক দল একটা ঘণ্টি বাজার মতো লাঠিতে লাঠি এরকম মেরে ঘণ্টা বাজার মতো বলছে না এটাও চলবে না এটাও কাফেরদের একটা এহুদিদের আরেকটা খ্রিস্টানদের এসব কোনটাই চলবে না আরেক দল বললো যে এক কাজ করা যায় মোদিনের আশেপাশে উঁচা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে দেব তা আগুনটা দেখলে আগুন দেখবে ধোঁয়া দেখবে তখন লোকজন আর চলে আসবে যে নামাজ এটা হয়ে গেছে পরে সিদ্ধান্ত হলো যে এটাও তো খারাপ কারণ এটা তো অগ্নি পুজো কাফেরদের কাজ অগ্নি আগুনের পূজা করে আর আমরা নামাজের জন্য আগুন ধরাবো আগুন জ্বালাবো এটা কেমন কথা হইল সব সবগুলি না না হয়ে গেল পরামর্শ এই রকম শেখ পরামর্শ কল্পনা জল্পনা চলছিল ওই রাতেই সাহাবি একজন আবদুল্লা বিন জয় আব্দহি রাহা আনহ স্বপ্নে দেখলেন এই আজান তিনি স্বপ্ন দেখলেন সাহাবি স্বপ্ন দেখলেন শুধু যদি এতটাই হয়তো তাহলে কোন মুসলিমের স্বপ্ন নবী রসুল ছাড়া কোন মুসলিমের স্বপ্ন শরীয়তের দলিল নয় তাহলে সেটা গ্রহণযোগ্য হইতো না কিন্তু নবী সাল্লামের জীবন দোষাই স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্ন দেখার পরে নবী সাল্লা কাছে আসলেন এসে বলেন যে আর সুর এই রকম আমি স্বপ্নে দেখলাম যে একজন নিয়ে যাচ্ছে কাঁধে করে একটা বাসি নিয়ে যাচ্ছে বললাম যে এটা নয় দিয়ে দাও এটা দিয়ে আমরা আজান সম্পর্কে জানাবো তখন বলছে তোমাকে এর চাইতে ভালো কিছু শিখিয়ে দিছি তারপরে আজানের যতগুলি বাক্য আছে সামনে যখন আজের বাক্যগুলি শুনালেন যে এগুলি আমি স্বপ্নে দেখেছি স্বপ্নে আজানগুলি শুনে মুখস্ত পে নিয়েছে বাক্যগুলি যেভাবে দেখেছে স্বপ্ন ওইভাবে এসে বায়ন করলেন স্বাভাবিক দেখানো হইল ও আকার রাহুল ওয়াহিও তখন ওহি তার স্বীকৃতি দান করলো মানে নবী সাস্ল কাছে এসে সংক্ষেপ করে দিয়েছে ঘটনা হাদিস লম্বা রয়েছে এই মর্মে নবী সাল বললেন যে ঠিক আছে তাহলে আজান দিতে হবে আজান স্বপ্নে দেখলেন আব্দুল আহমের জঈদ কিন্তু তাকে মজান বানালেন না বললেন যে বেলালকে তলাশ করো কোথায় বেলাল বেলাল তুমি আসো আজ বেলাল বেলাল তুমি আজান দাও কেন বেলালকে আজান দিতে বললেন এই জন্য ফাইনাহু আন্দা সাউতান কারণ তার আওয়াজ উঁচা ছিল আজানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আজান সমাজের বা গ্রামের মোহল্লাসলিদের হবে সেই ব্যক্তি মো আজান হবে না বুঝছেন কি না আজানের জন্য যার আওয়াজ উঁচা কারণ আজানের উদ্দেশ্য কি এলাকাবাসীকে জানানো আওয়াজ উঁচা আওয়াজ সুন্দর এই রকম ব্যক্তিকে কি করতে হবে মহাজেন বানাইতে হবে এটা হচ্ছে এমামের ক্ষেত্রে ক্ষেত্রে যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে এগিয়ে আছে দিনের ক্ষেত্রে মানে কোরআনে করিম মুখস্থ আছে বেশি শুধু হাফেজ হওয়া যথেষ্ট একজন শুধু হাফেজ পুরা করান মুখস্ত আরেকজন পুরা করার মুখস্ত দশ বিশ পাড়া মুখস্ত কিন্তু তার চাইতে বেশি করান বুঝে তাহলে কি এমাম হবে হ্যাঁ একসঙ্গে লোকেরা মনে করে যে হাফেজ হলি হ্যাঁ কি হবে এমামতির অধিকার বেশি রাখে এটা মশলা ভুল কারণ তাই যদি হয়তো নবিসামের সাহবাইকার মধ্যে হাফেজ কারি চাইতে বেশি বড় কাজ ছিল হ্যাঁ তামিম ছিলেন যারা আরো বেশ কিছু করো যেন লোকজনকে নামাজ পড়ায় ঠিক না তাহলে বোঝা গেল যে ইয়াহতির ক্ষেত্রে দেখতে হবে যে কোরআন মুখস্থ আছে তার সাথে কোরআন মুখস্থ যথেষ্ট না তো তাপাখির মতো কোরআনের অর্থ বুঝে আর দিনের মাসলা মশাইল বুঝে বিশেষ করে নামাজের মাসলা মশাইল বুঝে একজন লোক পুরো কোরআন হাফেজ কিন্তু নামাজের মাসলা ভালো করে বুঝে না কোনখানে ভুল হয়ে গেলে সহযোগিতা করতে হবে কিনা তাই জানে ভালো আর আরেকজন লোক কোরআন তেমন খোঁজত নেই সুদ্ধ কোরআন পড়ে কিন্তু সে নামাজের মশলা মাসাই যথেষ্ট বুঝে কে প্রাধান্য পাবে যে নামাজের মশলা মাসাইলে বুঝে কারণ এমামতই করেছে তাকে নামাজের মাসলা ভালোভাবে জানতে হবে জি তাহলে আল্লাহ তালা এখন دل گلنا کر کریم تھے مہنسد جھن سلاتر ناماز ڈاکانے কেন বললাম যে ছুটে আসা মানে দৌড় দিয়ে আসানা রাস্তায় আপনি ছুটি আসবেন এটা ঠিক নাই কারণ হাদিসা নিষেধ আছে নামাজ শুরু হয়ে গেছে তারপর নবিস বলেছেন যে ফালাতা আতুহাতা সাউন দৌড় দিয়ে আসিও না ঝাঁপিয়ে আসিও না ও আতুহা ও আলে কুমসা নামাজে যখন আসবে তখন ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে আসবেন রুকু ধরা জন্য এমন দৌড় দেয় যে আছাড় খেলে দাঁত মুখ ভেঙে যাবে হ্যাঁ এটা যাই জানাই হ্যাঁ আর এসে শ্বাস ফুলছে কোনো হ্যাঁ রুকুটা পেয়ে গেছি কিসের জন্য আসলে টাইম কে শর্ট করার জন্য যাক আর আর খাটনি করতে হইলো না তো মাঝখানে গিয়ে রুকুটাও পেলাম না একের কাতিরিক খাট্টি করতো না আজকালকার নামাজ অধিকাংশ এইরকম যার ফলে এই নাজাইজ কাজ করে দৌড় দিয়ে এসে রুকু ধরা বা দৌড় দিয়ে এসে সরাফাতে ধরা যে কোনো রকম করে ধরি তাহলে আমি নামাজটা পাবো সবসময় মজা হবে বা যারা বলছে কেয়াম ধরতে হবে টুকু পেলে রাখাতে হবে না তারা দৌড় দিয়ে এসে অনেকেই কি করে কেয়াম ধরার চেষ্টা করে আর যারা বলে রুকো পেলে রাখাত হয়ে যাবে আর অধিকাংশ বলছেন তাই তাদের জাহিলরা আ তারা দৌড় দিয়ে এসে ওই রুখ ধরার চেষ্টা করে এটা জাইজ কাজ নয় এটা নিষিদ্ধ কাজ এটা হচ্ছে নিষিদ্ধ কাজ এরকম করা ঠিক না। আপনি নর্মাল যেমন হেঁটে আসেন ওই রকমই আসেন আসার পরে পেলেন পেলেন আর না পেলেন না পেলেন ফামা আদারা তুমি ফাঁসারলু যতটা পেলে এমামের সাথে পড়ো ওমা ফাতিমা যেটা ছুটে গেল সেটা পরে পুরা করেন তো ফাঁসা এলাজ মানে এখানে দৌড় দিয়ে আসা নাই তার মানে কাজকর্ম ছেড়ে দিই এখন তাড়াতাড়ি আসো যেমন আমরা নিজের ভাষায় এই তাড়াতাড়ি আসেন এই কথাটি দুই ক্ষেত্রে ব্যবহার করি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে আসো আবার আরেকটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি মানে দৌড় দেওয়া উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আর অন্য কাজে ব্যস্ত না হয়ে তাড়াতাড়ি করেন ঠিক না তারা তাড়াতাড়ি শব্দটি আমরা দুই অর্থে দুই সেন্সে ব্যবহার করে থাকি আর ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম ছেড়ে দাও এই জন্য জুমার দিনের দ্বিতীয় আজানের ব্যবসা বাণিজ্য করা হচ্ছে হারাম ওই সময় যে খরিদ করবে সেও হারাম কাজ করলো যে বিক্রি করবে সেও হারাম কাজ করলো বরং বলছেন কাবিরাবুনা এই ব্যবসা হবেই না এই কেনা বাচা হইলই না যে ফাশেদ আজানের পরে। খবা চলছে ওই সময় যাচ্ছে ভালো একটা জিনিস রাস্তায় বিক্রি হচ্ছে মসজিদের পাশে এখানে হচ্ছে এরকম এটা তো জুমা নামাজ তো পাবো না কিনে ফেললো হারাম কাজ করলেন যে বিক্রি করলো সেও হারাম তার রুজি হারাম আর আপনার কেনাও হারামে আয়াতি সালাতে হে মুসলিমরা যখন তোমরা নামাজের উদ্দেশ্যে ডাকো আগেরটি ছিল জুমার আজান সম্পর্কে আর এটা যে কোনো নামাজ সম্পর্কে যখন তোমরা নামাজের উদ্দেশ্যে ডাকো মানে আজান দাও তখন মুনাফিকরা সেই মুনাফিক চরিত্রের বা মুরক্ষ গুলো আছে যারা দিনদারদের ক্ষেত্রে বিদেশ রাখি অথবা নামাজ সম্পর্কে বিদ্বেষ আছে হাইয়ার লোকেরা যখন সলা সলা বলতো তখন এরা ওদেরকে নিয়ে ঠাট্টা করতো সালাহ গুলো রাস্তায় গাড়িতে আমি নিজে কানে শুনেছি রকমে নামাজ নামাজ নামাজ করছে তাদের যাচ্ছে ওকে নিয়ে ঠাট্টা মসখাড়া করার জন্য কি করে নামাজ নামাজ নামাজ তো এরা মোনাফেক আসলে এরা মনাফেক আল্লাফাক এ মোনাফিকদের লক্ষণ এটি বলেছেন ওয়াল আজান ওয়াল এ কামত আজান একামতের হুকুম কি ফরোজ নাথ ফরজ হলে ফরজ হচ্ছে দুই ফার্জে আইন ফার্জে কেফায় ফার্জে আইন মানে সকলের ফরজ আজান নয় সবার জন্য ফরজ সবার জন্য নয় একজন দিলেই হবে তাই না গোটা গ্রামবাসী বা মুসল্লিদের মধ্যে একজন দিলে হবে এটা যদি বাধ্যতামূলক হয় তাহলে এটার নাম হয় ফার্জে কেফায়া ফার্জে কেফায়া আজান যেহেতু একজনকে দিয়ে হয়ে যায় এজন্য একজন যদি আর যদি যোহর আজান হইলই না দেওয়ার লোকই পাওয়া গেল অথচ গ্রামে মুসলিম বাস করে তাহলে গোটা গ্রামবাসী গুণাগার গোটা গ্রামবাসী সবালো পুরুষ সকলে গুণাগার ফারজে ফায় দুশো লোক বাস করে তার মধ্যে কমপক্ষে পঞ্চাশ একশো জন যদি জানাজা পড়ে হ্যাঁ এলাকার তাহলে সকলে মাফ পেয়ে যাবে আর না হলে সকলে গোনাগার হবে এই ফার্জা কে অর্থ والآذان فرض و آذان اقامت فرض مسلم جنو آو شک جا قائم, قائم باد مولک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 সেগুলি যদি আপনি সারা জিন্দি করেন বুঝতে পারবেনা যে আপনি মুসলিম এগুলি বাহ্যিক শাহর নাই যদি আল্লাহ পাকে সব এবাদত কি করোনা ভাষায় কিন্তু কিছু কিছু এবাদত আছে যেগুলি প্রকাশ্যে হয় যেগুলির মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ এরা মুসলিম এখানে মুসলিম আছে এগুলো হচ্ছে ইসলামের প্রকাশ্য শাহের এর মধ্যে আল্লাপাক কোরআনে বলেছে ইন্না সাফা আলমারা শাহর ই সাফা মারোয়া হচ্ছে পাকের আল্লাপাকের বলির অন্তর্ভুক্ত সাফা মারওয়াতে যদি আপনি হজে ওমরাতে দৌড় দেন তো এটা সবাই দেখতে হবে যারা ওখানে যাবে তাই না এটা প্রকাশ্য এবাদত এইরকমই হজ হচ্ছে আল্লাহ পাকে সায়ের অন্তর্ভুক্ত হজ জানা যাবে যে হজ হচ্ছে আর যদি হজ না হয় কোনো বছর কেউ জানতে পারবে না তাই না প্রকাশ্য সায় এইরকমই পাঁচক্ নামাজ জামাত সহকারে পড়া আল্লাহ পাকের সায়ের অন্তর্ভুক্ত আজান আজান হইলে জানা যাবে যে হ্যাঁ এলাকায় মুসলিম আছে প্রকাশ্য আল্লাহ পাকে নিদর্শন জি চেনার উপায় যে এলাকায় মুসলিম আছে একামত হইলে বোঝা যাবে আল্লাহ বোঝা যাবে যে এখানে একামত হচ্ছে তার মানে মুসলিম বাস করে আজান একামত যদি না হয় বলে আমরা ঘরে ঘরে সবাই নামাজ পড়ছি গ্রামবাসী যে সবাই মসজিদ না আমরা ঘরে ঘরে নামাজ পড়ে নেবো তাহলে বোঝা যাবে যে মুসলিম আছে কখন বোঝা যাবেন না বছর পর্যন্ত মুসলিম আছে কি নাই বাইরের লোক এসে না যেখানে মুসলিম বাস হিন্দু কাফের বাস করে গিয়ে আসার বাস করে এই জন্য যখন জন্য যেতেন তখন এলাকায় গিয়ে অপেক্ষা করতেন অপেক্ষা করতেন নামাজের সময়ের যদি আজান হয়ে যেত থেমে যেতেন আজান না হইতো তার মানে এরা কাফের তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেন আজান কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেন যুদ্ধে গেলেন সাল্লাহ খন্দকের পরে যতগুলি যুদ্ধ হয়েছে সেই সব ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের তরিকা এটাই ছিল কারণ এলাকায় গেলে নামাজের খানে যেতেন আজান এলাকায় হইলো কি হইল না বা ফজর আগে যেতেন কারণ ফজরে তো মানুষ ফেরি থাকে আজান হইলই না এলাকায় তার মানে এই এলাকার লোকেরা সব কাফের মুসলিম নাই কত গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য ফরজ হাদার সফারা বাড়িতে হোক অথবা সফরে হোক সফরেও আজান সফরে আসেন তার মানে আজান দিতে পারে এমন কথা নাই সফরে আছেন আর কয়েকজন আছেন আজান দিবেন সফরে আছেন একটা মসজিদ পেয়েছেন আজান রয়েছে বাড়িতে হোক মুখী অবস্থায় হোক মুসাফির অবস্থায় হোক ফার্জে কে ফাইয়া যদি কোন এলাকার লোকেরা আজান না দেয় তাদের বিরুদ্ধে মুসলিম শাসক সশস্ত্র লড়াই করবে জিহাদ করবে তারা কু হোমা যদি তারা ছেড়ে দেয় আমরা আজান দেব না আজান আমরা দেব না তার তাদের বিরুদ্ধে লড়াই করবে মিন ইসলাম কারণ এটি হচ্ছে ইসলামের প্রকাশ্য নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত প্রকাশ্য নিদর্শন যদি না থাকে তো মুসলিম চেনাই যাবে না বুঝাই যাবে না যারা ফলে এর বিরুদ্ধে কি করতে হবে যারা আজান এবং একামত বাদ দিবে এরকম কেউ যদি হয় তাহলে মুসলিম এখন মাস আসছে আজান একামত সংক্রান্ত যদি কেউ থাকে দুজন তিনজন চারজন থাকলে এলাকায় দেখছেন মাঠে ঘাটে মাঠে আছেন কিন্তু মাঠে অনেকে চাষ কৃষি কাজ করছে নিজের নিজের জমিতে আজান দেবেন কারণ ওখানে লোকেরা জানুক যে আজান হয়ে গেছে বলছেন যে আজান দেওয়া সন্নত এবং দেওয়া দেওয়াও সন্নত লেদ একাকি ব্যক্তির জন্য অনেকে মশলা যে স্বামী একাই আছি দিব না দিবো না পেলেন না না একাই নামাজ পড়েছেন আপনি একামত দেবেন না দিবেন না একামত দেবেন তোমার প্রতিপালক খুশি হন ইয়া যাব আজব মানে খুশি হওয়া আনন্দিত হওয়া তারপরে আশ্চর্য হওয়া দুটো অর্থি হওয়ার খুশি হন যে বকরির বকরি চড়াই একজন বকরি চড়াইতে নবী সালাম সাহাবাই বকরি চড়িয়েছে আম্বি আর যে কোনো নবী বকরি ছাগল চড়িয়েছে ওতে ধৈর্য বাড়ে ধৈর্য শক্তি বাড়ে বকরিতে এত জ্বালাই যে ওই জ্বালাবরদস্ত করে একটা ট্রেনিং হয়ে যায় যাতে করে মানুষ জালাবে নবীকে নবী হওয়ার পরে তো আগে থেকে যেন জ্বালাবরদস্ত করার একটা প্রশিক্ষণ হয়ে যায় তরবিত হয়ে যায় এ একমতের জন্য নবী রসুলগণ নবী হওয়ার আগে চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তার আগে ছোট জীবন থেকে শুরু করে বড় হেও বকরি ছাগল চড়িয়েছেন জি মোসা আলহিসাল্লা মোহরান এতে বকরি চড়িয়েছেন কতদিন বকরি না চালিয়েছেন আশার ফিন থেকে আট বছর কমপক্ষে লাগবে মেয়েকে বিয়ে করো তো আর দশ বছর যদি করো তারও ভালো দশ বছর বকরি চড়ে তারপর স্ত্রী পেয়েছেন আজকাল স্ত্রী ফিরি আর তার সাথে যৌতুক ফিরি দু পাঁচ লাখ দশ লাখ টাকা বিদেশ ফিরি হারাম হারাম রুজি এই জন্য বরকত নাই আজকাল যে দাম্পত্য জন্য বকরি রাখালের ওপর তোমার রব কি হন আজান দিচ্ছে নামাজের জন্য আর নিজে নামাজ পড়ছে তাহলে একা নামাজ পড়ার জন্য আজান যদিও সেখানে কারো আসার সম্ভাবনা নেই তারপরে কিন্তু কারো যদি আসার সম্ভাবনা থাকে তাহলে তখন মাসালা গুরুত্ব আরও বেড়ে যাবে মাসালা ইউতারত ইলে সেহাতিল আজান একামত শুদ্ধ জন্য শর্ত আছে আজান একামত হইলো কি হইলো না এর জন্য শর্ত কি শর্ত আইয়া কোন মোরাত্মা বাইনে যাতে করে আজান একামতের বাক্যগুলির তর্তিব ঠিক থাকে হ্যাঁ যেইভাবে নবী করিম সাল্লাহাম শিখিয়েছেন বেলাউলাজি আল্লাহ তাল আজান আবু মাহজুরা আজান বা আব্দুল আবদুল্লাবিন উম মকতুমের আজান যে মো আজানটা ছিলেন নবী করিম সাল্লাহ স্লামের ওইরকম আজান হইতে হবে আগে পরে হইলে হবে না একজন আজান দিল কিন্তু আগে হাইয়া আল্লাহ সালাহ বলে ফেলেছে পরে হাইয়া আল্লাহ সাল হবে আজান হবে না যে তরুী ঠিক থাকতে হবে পরস্পরতা বজায় থাকবে তরুী পর্যায়ক্রম আর পরস্পরতা মানে মাঝখানে গ্লাফ না আজান দিতে দিদি এক মিনিটে থেমে গেছে তারপর বাকিটা পুরা করছে হবে না আজান দিলে হবে না আকেলান এবং বিবেক সম্পন্ন ব্যক্তি একটা পাগল আজান দিচ্ছে হবে পাগল অনেক সময় আজান দেয় আমি যখন শিক্ষকতা করতামদিন আসার আগে একজাম ছিল তো সেই সময়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 টাইম চলে যাচ্ছে লেটে আজান দেবে সুতরাং কি হইতে হবে বাধা দখল সময়ের আগে যদি আজান দি দে আজকাল যোহর হচ্ছে এখানে এলাকাতে এগারোটা আজকে ছিল ত্রিপান্ন হ্যাঁ এগারোটা তিপান্ন জায়গায় যদি ও সাড়ে এগারোটা আজান দি হবে না আজান আবার নতুন ভাবে আজান দিতে হবে বাক্যগুলি রয়েছে ওতে কোন রকম ঘাটতি চলবে না এক দুটা বাক্য দিল কমিয়ে নাম বলে আজান হবে না আবার আজান দিতে হবে হাই আলো বলেননি তো বলে না পারেনা এই কামাতে অনেকে ভুল করে দেয় দেখো শেফাত আজান আজানের বিবরণ আজান কেমন হইতে হবে ও আল আজানুল্লাহ ফাতে আজানের দুটো তরিকা আছে আজানের দুটো তরিকা আছে আল ওলা প্রথম তরিকা হচ্ছে আজান ও বেলাল বেলাল রাজি আল্লাহতাল আনোহর আজান জনগণ বেলাল রাজি আল্লাহ নবী সাল্লামের যে মহাজেন ছিলেন এটাই জানে বেশি এটাই বেশি প্রসিদ্ধ কারণ নবী সাল্লামের দশ বছরের তিনি পাঁচ অক্তের মহাজেন মদিনাই দশ বছরের পাঁচ অক্তের মহাজেন বেলাল রাজিয়া আল্লাহ তাল অথচ তিনি একজন কালো মানুষ সাহসী তাহলে দিন ইসলামে কালো সাদার পার্থক্য আর ভাষার পার্থক্য আর পাসপোর্টে কামার পার্থক্য যেটা দেশি না বিদেশি সবের কোনো স্থান নেই কোনো স্থান নেই মুসলিমদের মধ্যে সম্মানিত কে যে যত বেশি আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক রাখে যত বেশি আল্লাহরকে ভয় করে ইন্ন না কারামাকম কালো হতে পারে যে আপনার যেতে বেশি আল্লাহর কাছে প্রিয় জি আর তা হচ্ছে ধরে পনেরোটি বাক্য তাহলে একটু করে নিন আল্লাহু আকবর আল্লাহু আকবর দুটো একটা ধরবেন একসাথে বলে সেই একটা না আল্লাহ আকবার একটা বাক্য الله اكبر الله اكبر الله اكبر ちゃっতা الله لا الله আশহাদু الله لا اله الله আশহাদু ان محمد رسول الله আশহাদু ان محمد رسول الله هيا الفلا هيا الفلا তারপরে আল্লাহু لا اله الا الله কতটি হলো ফনের রাই বৈ বলছেন ফজর ছাড়ান যারা দ্বিতীয় তরিকা হচ্ছে এখনো যুবক ছেলেটি মুসলিম হয়নি দূরে তামাশা দেখছে যে মুসলিমদের বিজয় হলো আর মুসলিমরা আজান দিচ্ছে আজান শুনে সে আজান কেন উপহাস করছে যেমন শুরু করে আজান দিচ্ছে ওই রকম করে না অনেক ছেলেরা দেখা দেখি ও আজান দিতে তুমি আজান দাও এই মাজ মানে মুসলমান হয়ে গেল মুসলমান হয়েছে তার আজানে ছিল ওয়াহিয়াতিস আতা আশার জুমুল্লাহ উনিশটি বাক্য ছিল তাহলে পনেরোটি যেমন বেলা যন্ত্র পনেরোটি ধরে রাখেন অতিরিক্ত চারটা জানে হ্যাঁ সেটা হচ্ছে আসাদু আল্লাহ ই রাহি আল্লাহ আসাদু আল্লাহ এগুলো যে আছে এটা প্রথম আস্তে আস্তে বলবেন আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু আল্লাহ ইরাহি তারপরে জোরে যেমন আজান্তাই আসাদ আল্লাহ ইহ আসাদ্লাহ ইলাহ তারপরে আসাদ রসৌল্লাহ আসাদ মহম্মদ রসৌল্লাহ একটু আওয়াজ করে কিন্তু খুব জোরে নেয় দুইবার এখানে হইলো আর দুইবার ওখানে হইলো আর তারপরে তখন জোরে বেডে গেল তাই না আসাদ আল্লাহ দুবার আচারে এই উনিশটি বাক্য এই যে আসাদ আল্লাহ আহিল্লা আশা নোহুল্লাহকে অতিরিক্ত দুইবার বাড়ানো দুইবার দুইবার করে এটা এই রিপিট করা রিপিট করা বলে। রাজা মানে ফেরত আসা রিটার্ন হওয়া তো রিপিট করাকে তর্জি বলা হয় তো এই যে রিপিট করা হচ্ছে পুনরাবৃত্তি করা হচ্ছে এর নাম হচ্ছে তর্জি এজন্য আবু মাহাজুর আজানে তর্জি রয়েছে আর বিড়াল রাজি আল্লাহ আজানে তর্জি নেই হ্যাঁ তর্জি দিয়ে উনিশটি বাক্য আর তর্জি ছাড়া পনেরোটি বাক্য দুই শাহাদাকে বেসৌদ্ন করবেন আসতে আওয়াজ মানে একবার মনে মনে না শুনিয়ে কিন্তু মসজিদের লোক শুনতে পাচ্ছে বাইরে না। লোকেরা শুন এইভাবে উনিশটি বাক আজানের ক্ষেত্রে কোনটা ভালো বলছেন ফাইয়াসে তার আত্ম কখনো এই আজান দেওয়া ভালো মাঝে মাঝে এই আজান দেওয়া ভালো দুটোই করেন তাহলে দুই শূন্য আমল হবে একটা মদিনার শূন্য তার হচ্ছে মক্কার সন্নাত দুটোর আমল হবে কিন্তু আরব দেশ ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানে আবু মাহাজুরার আজানের আমল নেই আবু মাহাজুরার এই তর্জির আজানের পর আমল নেই একমাত্র আহলাদিস মসজিদগুলিতে তাও আলে মলামারা বা মাদ্রাসাভিত্তিক মাঝে মাঝে এই আমলগুলি কখনো করা হাই সন্নতটাকে জীবিত করার জন্য আর হানাভিরা এই তর্জিকে আবার নেই নি আবু মাহাজুরার একামত নিয়েছে আবু মাহাজুরের একামতে আবার হানাফিদা যে একামত রয়েছে ওইরকম করে রয়েছে ডবল ডবল হ্যাঁ তো ওরা আবু মাহজুর মক্কা একামতটা নিয়েছে আর আজানটা কোথাকা নিয়েছে মোদিনা নিয়েছে হানাফি মজাবে আর সৌদি আরবে বেল আল্লাহ আল্লাহ আজান রয়েছে বেল আল্লাহ আল্লাহ তাল একামত রয়েছে তবে দুটুকি জায়জ মনে করে হামবেলি মজাহাবি বা সালাফিদাহ আহ সাল্লাম আরা তারা দুটুকি জায়জ মনে করে হ্যাঁ দুটোই আজান একামতের ক্ষেত্রে বেল আল আজান একামত জায়েজ আর আবু মাহাজুর আজান একামত যায় যদি আজান দেন আবু মাহাজ সহকারে উনিশটি তাহলে ডাবল যেটা প্রচলিত সেটা জানাই আছে আপনাদের আর বেলার আল্লাহর আজান ছিল পনেরো বাক্যের আর একামত একামতের বাক্য কতটি ছিল হ্যাঁ একটা এখরা করে তো কয়টা বাক্য হবে জানা আছে এগারো হবে এগারো ও খুব তোমার ভালো করি এটা হবে তো কেকা মধ্যন্ত দেখি তাহলে বুঝা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আলা সালাত আহিয়া লাল ফালাহ ক্বাদ কামতিস সালাত ক্বাম সালাহুল্লাহ ওয়া তালাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাহ এ हेलो আয়াত 10 এ কামতের মতো তাড়াতাড়ি করে নাই লহব লহব করে নাই টান দিয়ে দেওয়ার নাই মাত্তাত এমন টান দেওয়া শুরু করলো বাংলাদেশি আজান বা মিশরি আজান এই হচ্ছে টান দেওয়া চলতে আছে আমি তো শর্ট করে দিলাম হ্যাঁ এমন টান চলতে আছে ওয়াকে জুমলা তিম তারাতন ওয়াকো বাইনা করলে জুমলা তাই তারাতন কখনো কখনো প্রত্যেকটা বাক্যে থামবেন আর কখনো কখনো দুটো বাক্য একসাথে নিয়ে থামবেন যেমন কিন্তু কখনো কখনো দুটো জুমলা একসাথে বলেন আর কখনো কখনো থেমে থেমে যেটা আরব দেশে নাজ এলাকাতে কাসিম যদি কোনোদিন আজান শুনে থাকেন কাসিমের এলাকা মজমা তারপর জুলফি এই এইসব এলাকা বুড়া গুলো এরকম করে আজান দেয় এটা হচ্ছে এটাও যায় জরুরি বলছেন যে কখনো কখনো প্রত্যেকটা জুমলাতে থামবে আর একটা জুমলা আল্লাহ আকবার এটা একটা জুমলা টান দিয়ে একটু টান দিয়ে আজানের সময় কেবলামুখী হে আজান দেওয়াটা মুস্তাহ ফরোজ কাজ নয় তবে মুস্তাহ কেবলামুখী কারণ এতে আওয়াজ উঁচা হবে ডান দিকে ঘুরবে হাইয়া আলসাল বলার সময় বাম দিয়ে ঘুরবে হাইয়া লাল ফালা বলার সময় তাহলে হাইয়া আলাহাল দুটোই বলবে ডান দিকে মসজিদে যখন কেবলামুখী দাঁড়বে তখন ডান দিকে ওই দিকে হবে আর বাম দিকে দুটই বাক্য ফালার বলবে এই ক্ষেত্রে আজানে দুই দিকে আর হাইয়া আলফালা দুদিকে এটা বল যেই করব না কেন লেখক বলছেন হাইয়া ফালা হাইয়া আল হচ্ছে সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে ফজরে যদি আজান হয় তো শেষ হাইয়া আলাল ফালার পরে হ্যাঁ আজান বিশেষ করে বলবি নম কি বলবেন আর সাল নামাজ ঘুমের উৎকৃষ্ট এটা বলবেন কয়বার বলবেন দুইবার করে বলবেন তাহলে ফজর নামাজে পনেরো বাক্যের সাথে আর দুটো বললো কটা হলো সতেরো হইলো যদি বিলালের আজান হয় আর যদি আবু মাহজুর আজান হয় তাহলে উনিশের জায়গায় কি হয়ে যাবে একুশ হয়ে যাবে আর এটা করবেন একামতের ক্ষেত্রে বাক্য গুলি আর মুস্তাহামত গুলো তাড়াতাড়ি হ্যাঁ আসাদাহাদাস হাদ মানে হচ্ছে একটু তাড়াতাড়ি বলা কেন লম্বা করে বলা মানে দূর দূর পর্যন্ত লোকজনকে জানানো আর তাড়াতাড়ি বলা মানে এই মসজিদের মুসল্লিকে জানানো বা মসজিদের আশেপাশের জানলে জানানো এলামুল হাজারিন কারণ একামত হচ্ছে যারা উপস্থিত তাদেরকে জানানো ফালা দা ই তাস তাতে লম্বা করার কোনো প্রয়োজন নেই যুক্তি নেই আসতে আজান যেই ব্যক্তি আজান দিল তার জন্য একামত দেওয়া এটা ভালো অজেব নয় অনেক মনে করে যে অজেব এটা কাজ কেন করলো আজান দিল ও কেন একামত দিবে না ভুল কথা মুস্তাহাব শুধু মুস্তাহাব কিন্তু যেই যে কোনো ব্যক্তি একামত দিতে পারে ওয়ালা ইয়লামাম আচ্ছা একামত যে দেবেন একামত এমামের ইারা ইঙ্গিত ছাড়া অনুমতি ছাড়া দেবেন না কারণ হতে পারে যে এখন এমাম আসেনি অথবা এমাম দাঁড়াতে চাই না যখন ইশারা করবে মুখে বলবে বলবেশারা করবে যে হ্যাঁ এখন একামত দেয় তখন একামত দেবেলা একামত দেবে না ইল্লা বে ইন যতক্ষণ পর্যন্ত এমামের অনুমতি না পাবে লে আন্নাল একামত মান্ত হবে নজরিল এমাম কারণ একামতের সময় হ্যাঁ সম্পর্কিত এমামকে দেখার সাথে নবিসাল্লাহ আছেন তো মসজিদে বসে থাকতেন না আগে থেকে কক্ষে সন্ন্যত পড়তেন বসে থাকতেন আর তারপরে কক্ষ থেকে একটা দরজা ছিল মাঈশোর কক্ষ থেকে বাবন মসজিদে যখন ঢুকতেন যখন দেখতে পেতেন যে হ্যাঁ নবী সাল্লাহ মসজিদ এখন ঢুকে পড়েছেন তখন বেলালবদি আল্লাহতালা দাঁড়িয়ে একামত শুরু করতেন ওই রকম মসজিদে এখন এমাম আসেন আর এদিকে একামত দিয়ে বসে আছে আর তারপরে দেখা যেত ইমাম আসেনা এরকম না হয় হ্যাঁ যখন দেখবে যে না না এমাম আজকে আসবে না বুঝে নি আজকে আসবেন আগে থেকে ইনফরমেশন আছে অথবা লেট হয়ে গেছে আর আসছে না তখন সেটা আলাদা কথা কিন্তু এমাম আসার সময় আছে তখন এমামের এমামকে না দেখে একামত দেবে না সৌদি আরবে একটা আইন করা যে এমামের যেটা অতিরিক্ত অপেক্ষা করবে এটা অকাফ থেকে আইন আছে অধিকাংশ জায়গায় এটা ফলো করা হয় এজন্য দেখবেন যে দিন হতে এমাম মানে একটু লেটের নামাজটা শুরু হতে যাচ্ছে অধিকাংশ মাসি এরকম দেখা যায় অনেকে হয়তো এটা ফলো করে না যতক্ষণ আশারাত জুমলাতান কতটি বাক্য বললাম এগারোটি বাক্য আসানিয়া দ্বিতীয় একামত হচ্ছে একামত আবি মাহুরা আবু মাহুরার একামত সেটা হচ্ছে ওয়াহিয়া খামসা আশারা জুমলা পনেরোটি বাক্য একামত পনেরোটি কেমন করে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 তখন আপনি পনেরো বাক্য ডবল দোহরা একামত হানাফি মসজিদে যেটা হয় আর এত গোড়ি আছে যে যদি কেউ কত গোড়ামি হাদিস বরং এই হাদিস শক্তিশালী বেলালের তারপরে দশ বছরের আমল মদিনের আমল এটা কি বলছিলাম যে আবু মাহজুর একামত হচ্ছে পনেরোটি বাক্য দেখি তার মনে আছে তাহলে পনেরো আর অতিরিক্ত কাতকামাতকামাতির শালা সতেরো জি মানে আবু মাহুরা মানে যেটা আবু মাহুরা আর যদি বেলালীটা দেন তাও অসুবিধা নেই কিন্তু হানাফি মসজিদ এত আমি যে যদি আপনি একরা একামত দিয়ে দেন তো গাল তো খেতে হবে হবে আরো কিছু খেতে হইতে পারে এই গোড়ামিগুলি দূর করতে হবে মুসলিম সমাজ থেকে হাদিসে প্রমাণ আছে যখন তখন কি বলেন যখন প্রমাণ আছে তখন যখন প্রমাণ নেই কোন একটা প্রমাণ নেই তখন বলে যে না এটা নেই জি বিদাত হলে বলেন বিদাত ইউজল আজান ও কাবুলের সময়ের আগে কেউ যদি আজান দেয় তো আজান যথেষ্ট হবে উদ্দেশ্য পূরণ হবে না কি আর এতে মুসলিমদের ভুল করতে পারে মাগ রেবে সূর্য ডুব দুই মিনিট আগেও যদি এক মিনিট আজান দিয়ে দেন তো কত লোকের ক্ষতি করলেন কত লোকে তো নফল রোজা রেখেছিল দিলেন রোজা নষ্ট করে হবে না হ্যাঁ মানুষকে ধোকা হবে ফজুরে ঘুম ছেড়ে লাফিয়ে বসে আছেন অনেক যারা চালান আব্দুল একদিন আজান দেবুর আজান দিয়ে বসে আছে আমার তারপরে ঘড়ি দেখছি আমি তো ভাবছি যে দেরি হয়ে হয়তো ঘড়ি দেখছি এখনো আর টাইম আছে অর্ধেক আজান দেওয়ার পরে থেমে গেছে কে ওইসা নিষেধ করেছে তো বলছেন যে এতে যারা শ্রোতা শুনছে আজান তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে যে এমন মসজিদের আজান যে মসজিদের যে কোনো মানুষ মুসলিম নামাজ পড়ে এটা হচ্ছে আম আজান যেটা আম আজান সকলের জন্য আজান এই আজানটি প্রথম অক্তে হইতে হবে যখন অক্ত শুরু হচ্ছে তখনই হইতে হবে কোম্পানির একটা মসজিদ না শু ওই কয়েকজন ওয়ার্কার আছেন ওখানে নামাজ পড়বেন এখানে আজান দেবেন বোঝা গেছে না এটা আম আজান খাস আজান খাস আজান তাহলে যখন দেখছেন যে লোকজন নামাজ পড়াতে পারবে ওই সময় আজান দিবেন হতে পারে ফ্রি হইতে পারছে না ও ডিউটিতে আছে সুতরাং যদি পনেরো আজান দিয়ে দেয় এই কাজ হবে না আজান কখন দিতে হবে দিতে পারে বারোটায় দিলে দিতে পারে অর্থ হয়ে গেছে তখন না পনেরো বারোটায় দিতে পারে যখন টাইম হয়ে গেছে কিন্তু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 আম আজান হবে আউ্ল অক্ মানে প্রথম নির্দিষ্ট একটি কেনালের জন্য মাঠে চাষের কাজ করছেন ওই সময় ওখানে আজান দেবে আজান দিচ্ছেন কিন্তু কাজ এখন আধা চলতে থাকবে মেশিন চালাচ্ছেন মেশিন আধা ঘন্টা চলতে থাকবে সবাই ব্যস্ত আধা ঘন্টার মধ্যে আসতে পারবেন আধা ঘন্টা আগে আজান দিয়ে লাভ আছে না তাহলে আজান দিতে পার যখন নামাজটা পড়তে পারবেন এইরকম সফরে যাচ্ছেন সফরে যাচ্ছেন মরুভূমিতে আপনি গাড়িতে যাচ্ছেন দু চারজন চার একটা ছোট গাড়িতে যাচ্ছেন আজান দশরী সম্মত কিনা একজনের জন্য আজান দশনত পাঁচজনের জন্য আজান দশনত নয় মরুভূমিতে আজান দেবেন এই কখন দিবেন টাইমে আজান দিয়ে বসবেন নাকি রাস্তাতে না যখন নামাজ পড়ার জন্য নেমেছেন তখন আজান দেবেন তারপর নামাজ শুরু করবেন আজানের মাঝে আর এক ঘন্টার ব্যাবধান থাকে এক ঘন্টার পার্থক্য থাকে মসজিদ নবী সম্পর্কে আপনাদের জানা আছে না তাহা যুদ্ধ কেউ জাননি হুমরা করতে যান একদিন দুদিনের জন্য হুমরা করতে গেলে এমনি তো কালাম তো থাকেন কি করে জানবেন কতক্ষণ আগে আব আজানটা হয় এক ঘন্টা পাক্কা এক ঘন্টা আগে হয় হ্যাঁ এক ঘন্টা এখানে একটা দুটো কখনো আওয়াজ শুনতে পায়। কোন মসজিদ হয় বুঝি কিন্তু আওয়াজ মাঝে মধ্যে কখন শোনা যায় জি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 সাহারি খাওয়ার জন্য উঠাবার জন্য বিভিন্ন বিদাত চালু হয়েছে বিভিন্ন জায়গায় কোনো কোনো এলাকাতে গ্রাম গ্রামে মহল্লা শহরে মহল্লা মহাল্লায় ঘুরছে একজনকে বেতন দিয়ে রেখেছে আর বইলে বেড়াচ্ছে গলি গলি বইলে বেড়াচ্ছে যেগো জাগো জাগো জাগো একদিন এক শহরে শুই আছি আর বাসার পাঁচ দিয়ে জাগো জাগো জাগো করেছে এরকম করে বেড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম বলছিল যে ও সাহারি খেতে উঠাচ্ছে একটি বিদাত আর একটি বিদাত হচ্ছে বাংলাদেশি বিধা আর ভারতের পশ্চিমবঙ্গের বিধা সেটা হচ্ছে ডাকা ডাকি না সময় হয়ে গেছে এখন সাহেরি খেতে উঠুন এটা একবার দুবার বলে দিচ্ছে আর তারপরে সের সাইরি গজল বলতে আছে গজল চলতি আছে তার উর্দু গজল জাগিয়ে ফেলেন কষ্ট দিলেন হ্যাঁ হ্যাঁ রান্নার জন্য এগুলো যাইজ নয় আসলে এগুলো করে গ্রামবাসীকে কষ্ট দেয় জি সরিয়তের তরিকা হচ্ছে যে রান্নার জন্য উঠাবে যে ফজরের জন্য প্রথম আজান হবে কাবুলাল আজানিস দ্বিতীয় আজানের আগে যে দ্বিতীয় আজান হয়ে থাকে ফজর উদয় হওয়ার সময় শুভ সাদেকের সময় রোজা রাখবে মানুষ যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ আজান না দেয় কারণ তিনি ছিলেন অন্ধ অতক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ তাকে না আসবাহ হাদিস আছে এ আবদুল্লা সকাল হয়ে গেল সকালে আর ভোর হয়ে গেল ভোর হয়ে গেলো আজান দাও আজান দাও তারপরে তিনি আজান অন্ধ মানুষ কিছু দেখে না তার আজান যখন হবে তখন তোমরা মোদিনাই সাহারি খাওয়া বন্ধ করে দাও আর বেলার আজান শুনলে তোমরা সাহারি খেতেই থাকো ফাতরা তো আজান বেকাদের মায়ুকের জন্য আচ্ছা কতক্ষণ টাইমটা হইতে হবে সৌদি আরবে নির্ধারণ করেছে এক ঘন্টা কিন্তু এমনিতে এতটা সময় হইতে হবে যাতে ঘুমন্ত ব্যক্তি জাগতে পারে যদি সিয়াম রোজা রাখার উদ্দেশ্য করে মহাজের আজানের জবাব দেওয়া সম্পর্কে বলছেন এজাবাতের আজান যে শুনবে সে যেন তার জবাব দেয় যেমন বলছে তেমনই বাক্য বলছে কারণ হাদিসে এই বাক্য গুলি এসেছে এক নম্বর কথা দুই নম্বর কথা মহাজ নামাজ পড়তে এসো হাইয়াল ফাল্লাহ সফলতার জন্য এসো হ্যাঁ সার্বিক মঙ্গল জান আপনি বাড়ি থেকে যদি বলেন ওর জবাবে হাই নামাজ মানে হাদিসেরও দলিল আছে এই ক্ষেত্রে আর যুক্তিও রয়েছে যে হাইয়া আল্লাহ হাই আল্লাহ ক্ষেত্রে ইল্লা বি বলবেন যে আপনি তো নামাজের জন্য ডাকলেন মুক্তির জন্য ডাকলেন আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি তৌফিক দেন তো আমি আসছি প্রস্তুত এখানে লেখক দু একটি কথা আর বলেন যেটা বলা দরকার আস খুমিন নম যখন এমাম বলবে ফজুর তখন কি বলবেন হ্যাঁ হ্যাঁ সাদাক্তা সত্য কথা বলেছ যে নামাজ ঘুমের চাইতে ভালো বারার্তা তুমি নেকির কথা বলেছ এই কথাটির কোনো দলিল আছে না নগতি কথা এই কথার কোনো হাদিসে দলিল নেই বুঝা গেছে ভালো করে শুনে রাখেন সাদাক্তা বারার্তা বলে আশাল জবাব দেওয়ার কোনো হাদিস নেই যার ফলে যুক্তিভিত্তিকে এই বাক্য আবিষ্কার করা এটি একটি বিধাত সুতরাং এটা বলা ঠিক নাই তাহলে কি বলবেন যদি আমরা কোন জুমলা নবীসাম থেকে সাহাবি থেকে জানতাম তাহলে সেই জুমলা বাক্যটা বলতাম যখন জানা নেই তাহলে আশালান্ন বলছেন আমিও বলবো যে তোমার কথার সমর্থন করছি আশালু নম নিঃসন্দেহ ঘুমের চাইতে নমাজ ঘুম ধ্বংস হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাবো আমার ঘুমও ধ্বংস হয়ে যাবে ঘুম কোনো কাজে আসবে না কিন্তু সলাত দুনিয়া আখে সবসময় কাজে আসবে কত পার্থক্য চলাতে আর ঘুমে ঘুমও সামান্য শরীরের আরাম সামান্য শরীর আরাম খনিকির এই ঘুম দিয়ে এমন নাই যে আমি আজকে চোদ্দো ঘন্টা ঘুমিয়ে নিলাম তো দু চার দিন না ঘুমাইলেও চলবে চলবে কি সেটা যদি হয়তো তো আমরা ঘুম স্টক করে রেখেও দিতাম যে গোটা সপ্তাহ হার্ট পরিশ্রম করতে হয় জুমার দিনটা সারাদিন ২৪ ঘন্টা ঘুমিয়ে এই স্টকটাকে ভাগ ভাগ করে কাজে লাগাব কোন কাজে লাগে না লাগে কোন কাজ লাগ না খেয়ে নি একবারে যাতে করে তিন দিন আর বাড়িতে না খেতে হয় এই সুবিধা যদি থাকতো তাহলে পরের বাড়ি দাওয়াতের অবস্থা খারাপ হয়ে যেত খাওয়াইতে খাওয়াইতে হ্যাঁ মতো পানি রাখার মতো যদি এক সপ্তাহের পানি রাখতে পারতাম খাবার রাখতে পারতাম তা হলে পরের বাড়ি তা মায়া কি পরের খাবার তাই না তো আল্লাহাক ওই সুযোগ দেয়নি ঘুমের ক্ষেত্রেও সুযোগ দেয়নি প্রাধান্য দিচ্ছে নামাজের ওপর যে নামাজ আপনার দুনিয়াতেও আপনাকে সুস্থ রাখবে নামাজ আপনাকে কবরেও আজাব থেকে নাজার দেবে নামাজ আপনাকে হাসরে বিচার দিবসও নাজার দেবে নামাজ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে তারপরে নামাজের গুরুত্ব কি বলে আকাম এই নামাজকে কায়ম দায় রাখেন আকাম সবসময় আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন ও আদামাহা মানে স্থায়ী রাখেন এই যে বাক্যটি এটি আরো কিছু বিদা তুলেছে আরব দেশগুলি তো বেশ কিছু বিদা তুলেছে অনেক মুরুখরা করে থাকে সকলে করে না আহ বিশেষ করে সুডানি মিস্ত্রীয়দেরকে দেখবেনি করতে এখানকার মুরুখ যারা বলে যখন লাই রাহিল্লাল্লা বলে যখন এখানে অশেষ হলো তখন বলে হাক্তান লাই রাহিল্ল্লা বিদাত এটি একটি বিদাত তারপরে আরেকটা বিধাতম আবেদন লাই রাহিল্লা মানে সব সময় চিরকাল লাই রাহিল্লা এটাও আর একটি বিধাতো এগুলি হচ্ছে বিদাত বিদাত বেদাত যেখানে হোক বিদাত আরব দেশে হইলেও বিদাত মিশরে হইলেও বেদাত আর বাংলাদেশ হইলেও বেদাত ঠিক না এটা নবীর তরিকা কখনো ওটা জি হ্যাঁ মোহাম্মদ রসুল রসুলের নাম শুনে চুমো দিয়ে চোখে লাগানো ওতে চোখের জ্যোতি বাড়বে এই এতে গাড় আছে এটা বেদাতি আকিদায় এবং কাজটি বেদাত তারপরে বলছেন যে যখন মুয়াজের আজান শেষ হয়ে যাবে দারুদ পড়বেন আর কি বলবেন ইদুয়া পড়বেন আল্লাহআ মহম্মদ কামা সাল্লাহআবাহিম দরুদ্রাহিম পড়লে ভালো কম্পক আল্লাহ বলে সংক্ষেপ করে দিয়েছেন লেখক আল্লাহ রব্বাহসাইমীক আর ইসলাম সাল্লাহ এই পূর্ণ কায়মা আর এই প্রতিষ্ঠিত সলাত নামাজের তুমি মালিক আহম্মদ হে আল্লাহ তুমি দান কর মোহাম্মদ আল্লাহ মানে তোমার নৈকট ও মানে আল্লাহ ওসিলাম রয়েছে জান্নাতে সেটা হচ্ছে লোক ওই মর্যাদে পৌঁছিবে আর আশা করি যে আমি সেই ব্যক্তি হব নবী সাল্লা বলেছেন মকামে মোহাম্মদ প্রশংসিত স্থান সেটি ওবা আসু আল মাকাম আল মাহমুদ রয়েছে আলিফ দিয়ে আর মকাম মাহমুদা নাকিরাও রয়েছে আল্লাহ তাকে এবং ফজিউ মর্যাদা দান করে অবা আসু এবং তাকে পৌঁছিয়ে দাও প্রশংসিত স্থানে আল্লাহ যার তুমি প্রতিশুতি করেছো রজিত বিল্লাহ রব্বা আবিল ইসলাম দিন আবাবি মোহাম্মদ সাল্লাহ ইসলামা এটা কোথায় বলবেন অধিকাংশ আলেমরা বলে যে এটাও এই শেষখানে এই দোয়াগুলির সাথে একটি দোয়া বলবেন আপনি কিন্তু অনেক গবেষক আলমরা বলছেন যে এটা বলতে হবে আসাদ আল্লাহ আসাদসুল্লাহ এই দুটো বাক্য পরে কারণ আজানের মাঝখানে আসাদ পরে আর এর পিছনে যুক্তি আছে কারণ যখন মোয়াজন বলল আমি আল্লাহ সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আমি সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আল্লাহ রাসুল তাহলে আল্লাহ এবং রাসুলের রেশাল্লা সাক্ষ্য দিলেন ঠিক না সেই সময় যেন আমি বলছেন যে রাজিত পেয়ে আমি সন্তুষ্ট ইসলামের দিন ইসলামকে দিন জীবন বিধান এবং মোহাম্মদাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি রাজি সন্তুষ্ট আর সাদা মোহাম্মদ রসুল্লাহ শুনলেন আর বলছেন আমি নবীকে পেয়ে সন্তুষ্ট আনন্দিত তাহলে এই কথার সাথে যুক্তিও রয়েছে এই যে অনেক গবেষকল আর বলছেন যে এই দোয়াটির ক্ষেত্র হচ্ছে এটা কিন্তু এর ওপর আমল অল্প কিছু লোক করে আমি এর ওপর আমল করি যখন থেকে বিষয়টি জেনেছি তখন এর ওপর আমল করার চেষ্টা করি সানিয়ান অজীবান আচ্ছা এলাকায় আজান আজকাল তো মাইকে আজান হচ্ছে কয়েক আজান শুনছেন কোনটার জবাব দেবে বাদাহ মাঝে মাঝে পুরো আজান শোনা যায় না কিছুটা শুনতে পেলে তারপরে চারিদিক থেকে এমন আজান শুরু হইল যে সবগুলি বাড়ি খাচ্ছে শোনা যায় না যতটা শুনবেন ততটার যদি ভিতরে ঢুকে থাকে মসজিদে বের হওয়া যায় ওইজমিয়াল মসজিদে বাদ আল আজানে আজানের পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া হারাম মসজিদের ভিতরে যদি থাকে মসজিদা নেই যেমন সেন্টার সংলগ্ন মসজিদ আমাদের আজান হয়ে গেছে তারপরে আপনি ইসলামী সেন্টার থেকে নেমে চলে যাচ্ছেন অন্য মসজিদে বেছে থাকা উচিত না থাকে আর সামনে মসজিদে গিয়ে যাব না থাকে তাহলে চেষ্টা করি যখন আজান হয়ে গেছে তাহলে এই মসজিদে নামাজ পড়ি অথচ মসজিদ এখনো ঢুকিনি মসজিদের বাইরে মসজিদ সংলগ্নে আছি। আর মসজিদের ভিতরে থাকলে মসজিদে বেরিয়ে বের হওয়া যায় নাই একমাত্র উজু করার জন্য ছাড়াই উজু কাজায় হাজার যদি পেশাব পাইখানোর প্রয়োজন সেটা আলাদা কথা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 তো ওখানে মাঝে মাঝে আশা হইত করতে ফিরতে শিক্ষক সব আসতাম মন্ত্রী সাহেব বাড়িতে থাকলে বিশেষ করে মহাজ আজান দিবে আজান দিক আর না দিক কারণ বেতন খায় মন্ত্রী আর বলে মন্ত্রী সাহেব যদি বাড়িতে থাকে আর মন্ত্রী নামাজ পড়ুক আর না পড়ুক মাসা আল্লাহ বলছে আজান আমার কানে আসতে হবে আজান যেন শুনি মহাস্জেন আজান দিচ্ছ কি দিচ্ছ না তুমি আজান নিয়মিত দেবে মাের বেড়ে সময় হয়ে গেছে আমরা নামাজ পড়বো মসজিদে আজানটা শুনলাম আজান মসজিদে গিয়ে দেখি কেউ নেই আমাদের সাথে তো কোতোয়ালিতে মসজিদে গিয়ে দেখি কেউ নেই জিজ্ঞেস করলাম আজান এখনই শুনলাম মহজান গেল কোথায় নিযুক্ত মসজান এর পক্ষতে মন্ত্রীর পক্ষে বলছে ও ডিউটি হচ্ছে আজান ও আজান দিয়ে ভেঙে যায় ও আজান দিয়ে একষট্টি তা ও আজান দিয়ে শেষ চলে যায় হারাম এইটা আজান দিয়ে আপনি চলে যাবেন নামাজ পড়বেন না মসজিদে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 আর কোনো উচিত আজান শেষ না হচ্ছে কেন এই মাসালা মাসালা ওই হাদিস থেকে নামায় যে হাদিস আছে যখন মোয়াজন আজান দেয় তখন শয়তান পালাই বলা হো আর আপনি মানুষ শয়তানের সাদৃশ্যতা অবলম্বন করবেন আর আপনিও দাঁড়িয়ে যাবেন আজান হলো দাঁড়িয়ে গেলেন এরম কাজ করবেন না বসে আছেন বসে থাকেন মসজিদে বসে আছেন বসে থাকেন দাঁড়াবেন না সব ভাবি শয়তান যাতে করে শয়তানের সাথে না হয় আমি দেখেছি কিছু অসৎ লোকদেরকে আল্লাহ করে বসে আছে বসে আছে আলোচনা করছে যেমন আজান শুনলো মসজিদের পাশে বসে আছে আজান শুনলো মোটরসাইকেল এ দিল টান কোথায় যাচ্ছেন বলছে যে আমার মহল্লাতে যেন আওয়াজ পড়ো হাদিসটা পুরোপুরি ফিট হচ্ছে শয়তান পদে পাদে পাল্লায় আর মোটর সাইকেল হ্যাঁ বাইক ওই রকম আওয়াজ করে আওয়াজটা ওইরকম ঠিক না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 জানি না কোথা থেকে এটা আসলে হইতে পারে যে শয়তান পালাইছে ওই সময় আমাকে মাথা খোলা অবস্থায় না দেখে যদি মাথা খোলা অবস্থা পেয়ে যায় তো আমাকে শয়তান ধরে না দেয় এটা তো হইতে পারে হয়তো এইভাবে এসছে এই গুমরাহিগুলো এইভাবে এসছে যে কোনো বেদাত এসছে কোন দিক থেকে এরকম বেরিয়ে এসছে আসলে এর কোন হদিস কোরআন হাদিসে নেই এখানে আজকের আলোচনা শেষ হল সাল্লু আসালাম রে মোহাম্মদাল আলী হসি আজমাইন ও জুমুল্লাহ